বাঘ এসেছে বাঘ এসেছে এই গল্পটা হলো গোপি নিজের বাবার সঙ্গে গোপী ওরা চড়িয়ে তাদের পেট চালাত কিন্তু গোপি খুব দুষ্টু ছেলে ছিল দুষ্টুমি করেনি এমন একদিনও হতো না সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরতো আজ কার পেছনে লাগতে পারি কাউকেই পাচ্ছি না ভাব গোপি ভাব কিছু তো একটা করতেই হবে আজ একটু মজা হচ্ছে না কিছু ভাব গোপি গোপি এই কথা ভাবছে এমন সময় ওর বাবা বাইরে এলো আর ওকে বলল? গোপি বাবা কি ব্যাপার কি হয়েছে কিছু হয়নি বাবা আমি শুধু ওই ভাবছিলাম আচ্ছা গোপী একটা কাজ করো আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই গরুগুলোকে নজর রেখো না হলে বাঘ এসে ওদের মেরে খেয়ে ফেলবে আচ্ছা আমি নজর রাখব বাবা তুমি একদম চিন্তা না চল গোপী তৈরি হয়ে এবার তোকে গরু চড়াতে যেতে হবে গোপি যতই দুষ্টু হোক কিন্তু বাবার কথায় কখনো না বলতো না তাই গোপী বাবার কথা মতো খুঁটি থেকে গরুদের দড়ি খুলে নিয়ে ওদের নিয়ে দিকে তার এক হাতে গুলতি আর অন্য হাতে লাঠি কিছুক্ষণের মধ্যেই গরুদের নিয়ে গোপী মাঠে পৌঁছে গেল ওখানে পাশেই একটা গাছ ছিল গোপী সেই গাছের উপর উঠে বসে রইল দিয়ে এদিকে মাঠের মধ্যে পাথর কিন্তু দুষ্টু গোপী চুপ করে বসে থাকার তো ছেলেই না দুঃখে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো গাছের উপর বসে বসে চিৎকার করতে লাগলো বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামের লোকেরা গোপীর চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেল শোনো সবাই গোপী বিপদে পড়েছে ওখানে বাঘ এসেছে যে যা পেলো লাঠি ডা ফুর্তি ঘুরে নিয়ে মাঠের দিকে দৌড়লো নিজেদের সব কাজকর্ম ছেড়ে প্রাণপণে মাঠের দিকে দৌড়তে লাগলো কোন বাঘ কাকা কোথাও কোন বাঘটাগ নেই বলে তুমি চিৎকার করছিলে কেন আর কোনোদিন তোমার সাহায্য করতে আসব না আমরা বলে দিচ্ছি আরে অত রেগে যাচ্ছ কেন কাকা আচ্ছা আচ্ছা আর করব না ঠিক আছে গোপি তো হেসেই কুটোপাটি কিন্তু গ্রামের লোকেরা রেগে মেগে ওখান থেকে চলে গেল নিজেরই বেজায় খুশি। আজ দারুন মজা হয়েছে বেচারা কাকা কি রেগেই না গেছিল কিছুক্ষণ পরে সন্ধে নামতেই গোপী গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিল পরের দিন গোপি আবার গরু নিয়ে মাঠে এলো সে আজকেও গোপীর চিৎকার কেউ কেউ শুনলো যারা গোপীর এই বদমাইশীর কথা জানতো না তারা ঘাবড়ে গেল আর গোপীকে বাঁচাতে চলো চলো আবার গ্রামের লোকেরা গোপীকে বাচ্চা ছেলে ভেবে ওকে বাচ্চাতে ছুটলো बदमाशी <laughs> क्या <laughs> करो कि भेजे तुम्हें सत्य नहीं तुम्हारा जाइ तुम्हें तो गोपी के हास ग्रामे लोक सब बुझे गल गोपी बदमाशी রিগে মেগে গোপির ওপর চিৎকার করতে লাগলো আর তারপর ওখান থেকে সবাই চলে গেল গোপীর কাছে এটা ছিল দারুণ মজাদার একটা খেলা ও রোজ মাঠে এসে এই দুষ্টিমিটাই করত তবে গ্রামের লোকেরা ওই এই বদমাইশি এখন ভালো করেই বুঝে গেছিল আর ওর চিৎকার শুনে দৌড়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু একদিন কি হলো যখন গোপি মাঠে গরু চড়াচ্ছিল তখন সত্যি সত্যি বাঘ এল একটা বাঘ নাম অনেকগুলো বাঘ গোপির চিৎকার করতে লাগলো কিন্তু এইবার গোপীর চিৎকার শুনে কেউ এলো না গুপি কাছের উপর বসে চিৎকার করতে লাগলো আমি সত্যি বলছি আমার কথা বিশ্বাস করো কাকা কথা শোনো কাকি কাকি বাঁচা সব করে ফেললো কে আমাকে বাঁচা কেউ তোমার কথা বিশ্বাস করো কাকা যে যার কাজ করো ওর কথা শোনো না কেউ কিন্তু গোপীর এত চিৎকার শুনেও কেউ এলো না দেখতে দেখতে বাঘেরা গোপীর সব কটা গরু মেরে ফেললো গোপী শুধু গাছের ওপর বসে সব দেখতে লাগলো আর কিচ্ছু করতে পারলো না গোপীর বাবার কাছেই খবর পৌঁছে গেল খবর শুনেই গোপীর বাবা ছুটতে ছুটতে মাঠে এলো গোপি এ তুমি কি করলে তুমি জানো না এই গরুগুলো ছিল বলি আমাদের ফের চলতো আর আজ তোমার কিছু বলিনি কিন্তু আজ তুমি যা করেছো। এর জন্যে আমি কোন তোমাকে ক্ষমা করতে পারবো না আমাকে ক্ষমা করে দাও বাবা বিরাট বড় ভুল করে ফেলেছি আমি এবার বলো আজ তোমরা এই গল্প থেকে কি শিখলে এটাই যে মিথ্যে কথা বলা কখনো উচিত না কারণ মিথ্যে কথা বললে আমাদেরই ক্ষতি হয়। লোকে একবার আমাদের মিথ্যে কথা বিশ্বাস করে নেবে কিন্তু বারবার করবে না তাই আমরা যদি বিপদে পড়ি কেউ আমাদের সাহায্য করতে আসবে না সেই জন্য আমাদের সব সময় সত্যি কথা বলা উচিত